Yeah. <laughs> বাংলা মানবতা সমাধান দূরের এবং কাছে রগণিত অসংখ্য দর্শক ভাইবন্দেরকে বোনদেরকে প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের বাংলার বিশেষ আয়োজন আসুন আয়াত থেকে হেদায়ত নেওয়ার চেষ্টা করি কারণ কোরআন হলো হেদায়তের এক মহান কিতাব হেদায়তের এক মহান কিতাবকে আল্লাহ সুবাহ আমাদের জন্য নাজিল করেছেন এবং রবুল্লা আল্লাহর কথা দিয়ে আমরা আসুন শুরু করি وَإِذَا كَانُوا مَعَهُ عَلَىٰ أَمْرٍ جَامِعٍ لم يذهبوا, لَمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأَذِنُوهُ إِنَّ الَّذِينَ يَسْتَأَذِنُونَكَ أُولَئِكَ الَّذِينَ ب آكَ الذيينَ يؤمِنونَ بِاللهِ وَرسُولِ فَيجَستَ أَذَنُكَلِ بَعْضِ شَأنهِم فَأَذَلِّمَن شئتَ مِنهُم وَاسَْغُفِ للَهُ اللهَّ إِ اللهَّ غَفُور رحيم নিশ্চয়ই প্রকৃত মমিন হলো তারা যারা ইমান এনেছে আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে আর যখন তারা রসুলের সাথে কোনো সমস্ত বিষয় একত্রিত হয় রসুলের অনুমতি চাওয়ার পূর্বে তারা সেই স্থান ত্যাগ করে না হেনবি নিশ্চয়ই যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে অনুমতি চায় তারা আল্লাহ এবং তার রসুলের উপরে মজবুতভাবে ইমান আনে আর যখন তারা আপনার কাছে অনুমতি চায় আপনি যাকে খুশি অনুমতি দিবেন আর তাদের জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন নিশ্চয়ই আল্লাহ হলেন গফরুর রহিম আল্লাহ ক্ষমাকারী এবং আল্লাহ দাতা দয়ালু মেহেরবান। সম্মানিত দর্শক ভাই বোনেরা এখানে আমাদের আলোচনা আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কিভাবে এতায়াত করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কিভাবে মেনে চলতে হবে মূলত কথা হলো আমাদের এই দুনিয়ার জীবনের সফলতা সাকসেস এটা ডিপেন্ড করে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের উপরে এক আল্লাহর আনুগত্য করব এবং আল্লাহর আনুগত্য ততক্ষণ পর্যন্ত করা হবে না যতক্ষণ না রসুল সাল্লাহ আলহি ও সাল্লামকে আমরা মানি এবং আনুগত্য করি আমরা বারবার রিপিট করে থাকি যেখানে আল্লাহ বলেছেন যে ব্যক্তি রসুল করল রসুল্লাহ আলহিমের রসুল এটা আনকন্ডিশনাল এখানে কোন কন্ডিশন করা যেতে পারে না এখানে কোনো কোশ্চেন আসতে পারে না এখানে কোনো নো অপশন থাকতে পারে না এখানে রসুলের পক্ষ থেকে যখনই কোনো আবেদন আসে রসুলের পক্ষ থেকে যখন কথা আসে রসুলের পক্ষ থেকে যখন কোন ওয়ার্ডার আসে রসুলের পক্ষ থেকে কোনো ইনস্ট্রাকশন যখন আসে তখন উইদাউট আস্কিং এনি কোশ্চেন বিনা বাক্য ব্যয় আমাদেরকে হুবহু সেটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর সেজন্যই সৌরত আল ইমরানের আয়াত আমরা সবাই জানি যেখানে রবীন্দন ও নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দিন কি বলবেন হতে চাই আর আমরা মূলত যারা মুমিন আমাদের দায়িত্বই হলো আল্লাহকে সবচেয়ে বেশি আমরা ভালোবাসবো আল্লাহ সব থেকে বেশি ভালোবাসবো তাকে আমরা যারা ইমান তারা আল্লাহ রে সবচেয়ে এই যে ভালোবাসা আমরা দেখাবো আল্লাহ রব আলমিনকে এটা এমনি এমনি হবে না কিভাবে হবে যদি তোমরা আল্লাহ কে ভালোবাসতে চাও ফলো করো আমাকে অবিক করে চলো যদি আমাকে তোমরা ফলো করো নবীকে তোমরা ফলো করো কি হবে আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের রহিম তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে রসুল্লাহ সাল্ল আলিহিব আনুগত্য রসুল্লাহ আলিহিব সাল্লাম কে মেনে চলাটা এটা আমাদের জন্য একটা উদাহরণ রবুল্লা আলমিন আল্লাহআ এখানে নিয়ে আসছেন যেখানে আল্লাহ আলামিন বলছেন যখন মুমিনরা কেন তারা থাকে মা নবীর সাথে আল কোনো সমাজে কোন সামাজিক কাজে ইসলামের কাজে মসজিদে হোক মাদ্রাসায় হোক সামাজিক বিচার আচার হোক হাট বাজারে হোক অথবা দুনিয়ার যে কোনো অ্যাক্টিভিটিজ হোক কার্যক্রম হোক হোয়াট এভার ইট ইজ যদি নবী সেখানে থাকেন নবী যেহেতু কাফেল লিডার এবং এই লিডারের আনুগত্য করাটা আমাদের যখন কোন সমষ্টি কাজে মোমিন রা নবীর সঙ্গে থাকবে মমিনদের লিডারের সঙ্গে থাকবে তারা যেতে পারবে না তারা তার কাছে যখন আমার খুশি আমি আসব। যখন আমার খুশি আমি চলে যাব। যখন আমার খুশি আমি বসব। যখন আমার খুশি আমি উঠে যাব। যখন আমার খুশি আমি দাঁড়াবো যখন আমার খুশি আমি বের হয়ে যাবো ইটস নট আপনি যেহেতু একটা লিডারশিপের আন্ডারে আছেন একটা এখন কথা একটা আসে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম তো আমাদের মাঝে তিনি লিডার হিসেবে নাই আল্লাহর নবীর পরে এই যে বিষয়টা এটা কি মুসলিম বিভিন্ন জায়গাতে বিভিন্ন অফিস পরিচালনা করি আমাদের বস আছে যারা ইসলামিক ভাবে আমাদেরকে হয়তো পরিচালনা করছেন অনেক সময় করেনও না এখন আল্লাহর নবীর সঙ্গে থাকলে যেমন ভাবে আমরা বিনা অনুমতিতে যারা হেড রয়েছেন তাদের কি একই স্টেটাস কি না এটা একটা বড় কোশ্চেন এই কোশ্চেনের ক্ষেত্রে বর্তমান জামায়ার বড় বড় অলামাইকরাম যারা পৃথিবীতে আছেন তারাই ব্যাপারে রিসার্চ করেছেন আলোচনা করেছেন এবং যতক্ষণ পর্যন্ত কোন কাফেলার লিডার কোনো কাফেলার আমির কোনো অফিসের বস কোনো মসজিদের ইমাম আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে ততক্ষণ পর্যন্ত এই আমিরের স্টেটাস আল্লাহর নবীর যেমন ইমারতের স্ট্যাটাস ছিল তিনি ওই ইমারতের স্ট্যাটাস পাবেন এবং তার কথাকে আমাদের মানতে হবে আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে ফলো করতে হবে এবং এরকম কোন লিডারের সঙ্গে যদি আমরা থাকি তাহলে তার অনুমতি ছাড়া আমরা ত্যাগ করতে পারবো না আমাদের জন্য জায়েজ হবে না যদি কোনো আমির কোনো ইমাম অথবা আমাদের কোনো লিডার কোরআন এবং হাদিসের বাহিরে চলে যান তখন আমাদের জন্য তাদেরকে মানাটা জরুরি নয় বরং তাদেরকে সংশোধন করাটা আমাদের দায়িত্ব আউট আর সেজন্য এটা হলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমির আমাদের লিডার আমাদের নেতা আমাদের মসজিদের ইমাম আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করেন ততক্ষণ পর্যন্ত উই মাস্ট লিসু দে তাদের কথা শোনা আমাদের জন্য ফরজ হয়ে যায় জরুরি হয়ে যায় এ সংক্রান্ত আরো অনেক কথা রয়েছে আমরা কথা বলবো এবং আপনাদের জন্য এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ কিন্তু এর মধ্যেই আমাদের সময় হলো খানিক্ষণের বিরতিতে আমাদের যেতে হবে উইল বি গোয়িং ফর শোর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক ভেরি সুন ইনশাআল্লাহ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায় এক যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন ममिन दायित्व देखुदा আমরা বিরতির পরে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি কোরআন কেন্দ্রে আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন ভোজি কোরআন দিয়ে জীবন গড়ি এই আয়োজনে আপনাদের সবাইকে বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি আলোচনা চলছিল যে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের আমির আমাদের বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন এর প্রধান আমাদের ইমাম অথবা যাদেরকে আমরা ইসলামের জন্য মেনে চলি কি আমরা আল্লাহর নবীর মতো মানতে হবে কি না এবং আমাদের আনসার ছিল আমরা এই কথা বলেছিলাম যে আমাদেরকে ততক্ষণ মানতে হবে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে পরিচালনা করেন কোরআন দিয়ে বলেন আমরা মানতে হবে হাদিস দিয়ে বলেন তাহলে আমরা মানতে হবে কোরআন এবং অবাধ্য হয়ে কোন সৃষ্টিকে মানা যাবে না ক্রিয়েটারের অবাধ্য হয়ে কোনো ক্রিয়েশনকে আমরা মানতে পারি না সেজন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের আমির আমাদের লিডার যারা আমাদেরকে পরিচালনা করছেন এই পরিচালনা আল্লা সুবাহ আমাদেরকে ইনস্ট্রাকশন দিলেন আমাদেরকে বললেন একটা এক্সাম্পল দিয়ে যদি নবীর সঙ্গে তোমরা থাকো তাহলে নবীর অনুমতি ছাড়া তোমরা কোন জায়গা থেকে কোনো কাজ থেকে ত্যাগ করতে না আর নবীর অবর্তমানে ইসলামের যারা নেতৃত্ব দেন তাদের অনুমতি আপনি যেতে চিন্তা করে দেখেন ইমাম তিনি জমার দিনে খোদবার জন্য তিনি এসে হাজির হলেন আর দেখা গেলো যে আমরা খোদবা চলছে একে একে মুসল্লিরা মসজিদ ত্যাগ করলাম তাহলে কি মসজিদের এই শৃঙ্খলা বজায় থাকবে আপনাদের নিশ্চয়ই মনে আছে ছিলেন এবং এই খুদবা দেওয়া এসেছে যারা দিন পরে আসে এবং তারা চলে যাবে অনেক লোকজন ছেড়ে মালামাল বেচা কেনার জন্য চলে গেল। এবং সুরাজুমা আর আয়াত নাজিল করেছেন যখন তারা কোনো ব্যবসা বাণিজ্য দেখে অথবা কোনো তারা খেলাধুলা দেখে তারা তখন সেটার দিকে দৌড়ায় চলে আর আপনার এক এক আপনাকে দাঁড়ানো অবস্থায় ক্ষুদ্র অবস্থাতে রেখে যায় হে নবী তাদেরকে আপনি বলে দিন আল্লাহ রবিনের কাছে যা আছে আল্লাহ আল্লাহর কাছে যা আছে এবং ইয়েন এবং অন্যান্য যাই বলেন না কেন গোল্ড এবং সিলভার সোনা এবং রূপা এগুলোর থেকে আল্লাহ রব আলিনের কাছে যা আছে আল্লাহর কাছে যে জান্নাত আছে এটা অনেক বেহতর অনেক ভালো আর সব থেকে বেস্ট রিজিক দাতা সব থেকে ভালো রিজিক দেনে আল্লাহ সুতরাং দেখা গেল একার কাজ না দিনের কাজ যেটা এটা শুধুমাত্র ইমাম এবং আল্লাহর দিনের যে দায়িত্ব এটা শুধুমাত্র আমিরের কাজ না এটা শুধু প্রেসিডেন্টের কাজ না বরং এটা হলো আমাদের সবার সমষ্টিগত দায়িত্ব ইসলাম আমাদের সবার জন্য এই দিন আমাদের সবার জন্য এই দিন এবং এই ইসলাম নিতে হবে আমরা দায়িত্ব নিতে হবে। কারণ আমরা ইন্ডিভিজুয়ালি আল্লাহ সুবাহ আল্লাহ রিসপন্সিবল কেয়ামতের ময়দানে যখন আমরা ময়দানে মহাসড়ে গিয়ে হাজির হব। আল্লাহ সুবাহ আলাহ আমাদেরকে একজন একজন করে হিসাব নেবেন কালেকটিভলি গ্রুপ वाइज আমাদের কোন হিসাব নেওয়া কিন্তু হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ জিআতুমুনা ফুরাদা Kama khalaqnakum awalamra ওয়ালাকাদ জিআতুমুনা ফুরাদা আমি প্রথম যেমন ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম দেখেন এই দুনিয়া থেকে তো আল্লাহ দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে এজন্য মমিনদের মুসলিমদের উন্মতের মুসলিম কমিউনিটির কোন কালেকটিভ রেসপন্সিবিলিটিতে আমরা যখন থাকব। তখন যেন আমরা আমাদের লিডারের অনুমতি ছাড়া আমাদের আমিরের অনুমতি ছাড়া যেন ওই কাজ থেকে আমরা অনুমতিতে চলে না যাই এটাকে আল্লাহ হারাম করেছেন এবং আল্লাহ রবীন্দিন ক্লিয়ার করে বলছেন তারা যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তার কাছে অনুমতি চায় এখন আমরা অনেকে আছি আমরা মনে করি আমি যখনই আমার কাছে এরপর যদি তিনি মনে করেন আপনাকে অনুমতি দিবেন তাহলে দিবেন আর যদি তিনি অনুমতি না দেন দেন ইউ স্টে ব্যাক কারণ কি আপনি থাকতে হবে কারণ আপনি তার কথা মেনে চলতে বাধ্য আপনার জন্য কোট করেছি নাই হাদিস অনুযায়ী তারা আমাদেরকে পরিচালনা করেন এরপর আল্লাহ বলছেন কারণ তারা অনুমতি চাচ্ছে এবং তারা আল্লাহর নিয়মকে মেনে চলতে চায় এই জন্য আল্লাহর আলমিন তাদেরকে প্রেস করছেন তাদেরকে প্রশংসা করছেন তাদেরকে আল্লাহরাব আলামিন ভালো বলে উল্লেখ করে বললেন আল্লাহ এবং আল্লাহর রসুল এর উপরে তাদের প্রকৃত ইমান আছে ইমান আছে বলেই তো ইমান আলামত হলো তারা তাদের দায়িত্বশীলের কাছে অনুমতি চায় তাদের নবীর কাছে তারা গিয়ে অনুমতি চায় এবং তারা বিনা অনুমতিতে জায়গাকে ত্যাগ করে না এখন আল্লাহ রবুল্লা আলমিন আমরা যারা কথা শুনবো তাদের দায়িত্ব যেমন বর্ণনা করছেন যার কথা শুনবো তার দায়িত্ব বর্ণনা করছেন আল্লাহর আল্লাহ কোনো খারাপ কোনো কিছু আল্লাহ রব আলমিন কোন অবস্থাতে করেন না এই দায়িত্বশীলের কি দায়িত্ব হবে সেটাকে আল্লাহ সুতা আল্লাহ বর্ণনা করছেন এইভাবে আপনার কাছে যখন অনুমতি অনুমতি চায়। তখন যাকে আপনি মনে করেন তাকে দিবেন দেখেন একটা প্রোগ্রাম থেকে যদি সবাইকে অনুমতি দিয়ে দেওয়া হয় দেন এই প্রোগ্রাম তো রান করাই যাবে না ঠিক না যদি সেখান থেকে সবাই বলেন যে আমরা চলে যাব তাহলে এটা চলবে না এটা তো চালাতেও হবে এই জন্য যিনি দায়িত্বশীল তিনি এটাকে তার বিবেক বুদ্ধি ব্যবহার করে যাদেরকে বেশি জরুরি মনে করবেন আল্লাহর কাজে আমাদের জীবনটা সারা জীবন চলে যাবে এটাই তো নিয়ম কিন্তু যেহেতু আমরা চলে যাচ্ছি সেজন্য আল্লাহর নবী বলেছেন যেন আল্লাহর নবী যেন যারা চলে গেল তাদের জন্য অনুমতি নিয়ে গেল তাদের জন্য যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন ক্ষমা চান আল্লাহ আর কিছু সময় যে আল্লাহর জন্য সময় দেওয়া গেল না এই যে অন্যায় হলো আর আল্লাহ আল্লাহ আলমিন মাপ করে দিবেন কেন কেননা হর্বুল আলমিন আল্লাহ তালা হলেন গফুর রহিম তিনি সব কিছু মাপ করেন এবং তিনি মেহরবান আল্লাহআলা আপনাদের সবাইকে আমাদের সবাইকে ভালো রাখুন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 তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম जारण बहान आल्लर प्रियन अनुष्ठान जो आदर्श मुस्लिम करणीयन सोमवार मंगलवार রাত 8:00 টাই সম্প্রচার সকাল 8:00 টাই বাংলাদেশে পিএস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह बुधवार रत आठा पुन सम्प्रचार सकाल साढ़े छंगे बांगल्प